ডাকা হবে আল্লা ডাক দিবেন প্রথম নু আলাই বলা হবে কেমত আল্লা ডেকে জিজ্ঞাসা করবেন তিনি বলবেন হা রবুল আলামিন। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করে যথাযথ ভাবে দায়িত্ব পৌঁছাই দিয়েছি তারা বলবে নু আবার কে নামও তো শুনি নাই কোনদিন আমাদের কাছে তো এরকম কেউ আসে নাই জীবনেও আমরা তো একজন সতর্ককারী একজন নবী একজন চোখেই দেখি নাই মানে তারা নুয়ালামকে দেখলে কানের ভিতরে আঙ্গুল ঢুকে রেখত নুয়াল ইসলামের দাওয়াত শুনতে শুনতে বিরক্ত হয়ে কানে আঙ্গুল ঢুকে রেখতো যাতে নুয়াল এটা দেখলে আর কথাবার্তা না বলেন তারপরে নুআ আলামকে দেখলে মুখ দেখে আরেকদিকে চলে যায় সেই নু আলহিমের কারণ দাওয়াতের পরে তাদের আল্লাহর গজব হয়েছে তাদেরকে আল্লাহ ডুবাই মারছে আরো কয় বছর আল্লাহ এক বছর না এরপরে কে আমাদের যায় কয়েক কয় তো তারা তো চিনি না দেখেই নাই কোন আমাদের এলাকায় তো কোন নবী আসা নাই আচ্ছা আল্লাহাকু আলাই নু তুমি যে বলছো সব দায়িত্ব পৌঁছাইছো তোমার সাক্ষী কে সাক্ষী আনোয়া দেখেন আমাদের কত দাম কত ফাওয়ার কি আমাদের ময়দানে তুহু আমার সাক্ষী হলো মোহাম্মদ এবং তার উম্মান কেমত ময়দানে তোমরা সাক্ষ্য দিবা। আচ্ছা তো সাক্ষ্য কি দিয়ে দিবেন তাদেরকে ডাকা হবে এবার আমাদেরকে ডাকবে সাক্ষীরা আসেন দেখেন কি আল্লাহ করছেন সব বালাগ হয়ে গেছে তোমরা কি বলো ওরা বলতেছে দেখেই ওদের কাছে আসাই নেই আমরা কি সাক্ষী দিব আমরা বলবো রাবুল আলমিন নু সালাম। নয় শত পঞ্চাশ বছর এই বিভিন্ন ধরনের জুলুম নিপীড়ন অত্যাচার চালাইছে দীর্ঘ বছর ধরে আচ্ছা এখন এরা কি সাক্ষী এগুলো কোথা থেকে আসলো এত সাক্ষী কুটি কুটি সাক্ষী এরা কোথা থেকে আসলো তারা বলবে যে না এরা এই সাক্ষী হবে না এরা পাইলো কই এরা জানলো কেমনে আমাদের কাছে গেছে না না গেছে আল্লাহ বলবেন তোমাদের সাক্ষী কি তোমরা কিভাবে জানলা আমরা প্রথম বলবো আমাদের প্রধান সাক্ষী হলো যে কোরআন নাজিল করছেন সে কোরআনের মধ্যে একটা সৌরাই নাজিল করছেন সৌরাই নো সেখানে আপনি সব কথা আমাদেরকে বলে দিচ্ছেন তো আপনার কথা ব্যাপী আপনার কথার মধ্যে কোনো সন্দেহ আপনি বলছেন আপনি জানিয়েছেন আমরা কোরআনের মাধ্যমে জানছি আর আমাদের আল্লাহ রসুলা দিবেন সুভান এখন যারা সাক্ষী দিবে এরা যদি উম্মতে ওয়াসাত না হয় এরা যদি ন্যায়পরায়ণ সাক্ষী না হয় তাহলে তো সমস্যা এই জন্যই আল্লাহ রব আলমিন এই উম্মত উম্মতে ওয়াসাত বানিয়েছেন